আবু ইসাক তাবি রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন বারারদিল তাল্লাহকে জিজ্ঞেস করা হলো। নবী সাল্লাহ আসাল্লাম এর চেহারা মুবারক কি তলোয়ারের মতো ছিল তিনি বললেন না বরং চাঁদের ন্যায় ছিল